الحمد لله نحمده ونستعيره ونستوجره ونؤمن به ونؤمن به ونتوكر عليه ونعوذ بالله من شروع أنفسنا من يهده الله فلا رضي الله ناتيك ومن يطلله فلا هاضي لا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك لا ونشهد أن محمداً عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرحيم بسم الله الرحمن الرحيم شهر رمضان مليء نزل فيه القرآن সদকাল্লাহ হনালি গুলা জি দুরু শরীপুরি নবম দিনে অনেক জাকিরিন কিরিন অনেক তলেবে নিয়ে এই কোরআন এবং হাদিসের ভিতরে আল্লাহ বসার সুক্রিয়া রাখা লাগবে আল্লাহ রব আলিন বলছেন বন্দা বান্দ তোমরা যদি আমার পক্ষ থেকে নেমাত পাও তোমরা নেমাতের সুক্রি আদায় করিও যদি তোমরা আদায় করতে পারো আমি তোমাদের উপরে আমি আরো চর্মনাইটি দেখবেন এখানে তালিম তরবিয়াত হইতেছে এই চর্মনায়ের অনেক আমার ভাইদেরকে দেখবেন বিভিন্ন ব্যসা বিক্রির ভিতরে লিপ্ত আছে বিভিন্ন দুনিয়ার কাজের ভিতরে লিপ্ত আছে বিভিন্ন অন্য অন্য দুনিয়ার মুখী কাজের ভিতরে লিপ্ত আছে সুযোগ ছিল ইচ্ছা করলে কিন্তু এই মজদিস আসতে পারত যদি এখানে আসতো কি হইতো। আব্বাজান দাদাজানের কথা উদ্যোগ নিয়ে বলতেন যে পঞ্চাশ লক্ষ নেয়ের কম জমা আমল হতেই পারে না এখানে যতক্ষণ থাকবে ততক্ষণ তো নেকি আমল জমা হবে একটা বাগান তা বেহেস্তে বাগানের মধ্যে যাদের কপাল পোড়া তারা সারা তো সবাই আসবে আর যেগুলো কপাল পুড়িয়ে গেছে এগুলো তো শুধু খাই খাই খাই খাই করতে করতে ঠিক না প্রথম আমার পুরোপুরি মনে আছে তখন চরম এটি এত সুন্দর ঘাট ছিল না রাস্তাঘাট সবই কাদা ছিল কাদা যে একেবারে টাকার উপর পর্যন্ত মাটিতে ডাইকে যাইতো এত কাদা ছিলাম তিনি এলাকা ভিত্তিক এই চরমা ইউনিয়নের তারপরে কিন্তু আলোচনা কইরা আবার দেখতাম ঠিক মাগরিবের আগে আগে আব্বাদান আসতেন একেবারে মুখ ছোট হয়ে গেছে গলা সুখে এই গরমের ভিতরে এই মাইলকে মাইল হাইটিয়া তারপর এই এলাকার ভিতরে প্রত্যেক মাসরিদে মাসরিদে বলতে গেলে যাইয়া এলাকাবাসীদেরকে বলতেন কেন আব্বাজান বলতেন যে বাজান তেহামতের ময়দান আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে ফজল করি তোমাকে আমি এই দায়িত্ব দিয়েছিলাম তোমার এলাকার ভিতরে দিনের দাওয়াত তুমি কিভাবে পৌঁছ তা আমি জানা রব্বুল্লা আলমের কাছে বলতে পারি মাহুদগু আমি আমার সাধ্য অনুযায়ী আমি যাইয়া যাইয়া দাওয়াত দিয়ে চেষ্টা করছি এরপরে আব্বাজার রহমাতুল্লাহ আলাই বিশেষ করে মুজাহদ কমিটি এবং অন্য আমাদের সংগঠনের দায়িত্বশীল এবং চরমাই বাসীদের জন্য এই তালিম তরবিয়তের ব্যবস্থা করে গেছে সেই তালিম তরবিয়ত ধারাবাহিকতা চলতেছে আব্বাজার রহম্লা আলাই তালিম তরবিয়ত প্রতিষ্ঠা করে তিনি আজকে আমাদের মাঝে নাই আমার দেখা মতে জানতে এই আশেপাশেই কত লোক দেখছিলাম এর ভিতরে অনেকে আজকে নাই এই তালিম তর্বিতে অনেক আমার মুজাহিদ ভাইরা আসতো অনেককে আমি চিনি অনেক মুরব্বীরা দায়িত্বশীল আজকে তারাও দুনিয়াতে নাই আবার আগামী বছর তালিম তর্বিয়াতে আসবে আপনার আমি আসতে পারবো এটা কিন্তু বহু দূরের কথা এই জন্য আল্লাহ রসুল সাল্লাই্লাহ আলী আদি আল্লাহ বল আলী তুমি মৃত্যুকে কত দূরে মনে করো নামাজের জন্য অজু করার সুযোগ মনে হয় আর পাবো না আল্লাহ হাবি সাল্লাম বলেন আলী তুমি তো ভুল করছো মৃত্যু তো এত দূরে না এক নামাজ থেকে অন্য নামাজ আসতেই সময়ের না। তুমি তুমি এই খেয়াল করো আমি বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা এরকম বহু ঘটনা বাংলাদেশেও আছে ডান দিকে সালাম ফিরিয়েছে বাম দিকে আর ফিরে যেতে পারে বহুত ঘটনা আমাদের জানা আছে নামাজের ভিতরে প্রথমে এই জন্যই আমার ভাইদেরকে বলবো পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো আফসুস চরমনাইতে আমার অনেক বাবারা অনেক পর্দা আলের মা বোনেরা তারা নিয়ম তাত্ত্রিক তালিম তরিবাতে আসতেছে আলোচনা শুনতেছে কিন্তু এখনো দেখা যায় অনেক মা করা যায় না এলাকার অনেক মুরুব্বীদের যুবকদের অনেকাংশেই তাদেরকে পরিবর্তনের লক্ষ্য করা যায় না এর কারণ কি কোন সাহেব ইসে রয়েছে এদের কি আল্লাহ রব্বুল্লাহ আলমী স্মরণ করাই দেয়ার জন্য বলছেন আল্লাচব আরো অমুক টমুক শমুক অনেক কিছু করব। আল্লাহ বলতেছেন এই আরো আরো করতে করতে বলতে বলতে হঠাৎ একদিন দেখবে মালাকুল মৌ হে আজরাইল বাড়ির দরজায় হাজির হয়ে গেছে কিন্তু অনেকে আমরা ওয়াজ শুনি যে করব কি বাড়ি বৈশিয়া এটা ঘুরিয়ে ফুরিয়ে আসলাম এরকম আজীবন যদি ওয়াজ শোনেন এই ওয়াজে কোন উপকার নাই এর জন্যই আমার বাজানদেরকে বলবো পর্দা বলবো যেই জিনিস অন্তর থেকে বলা হয় ঐটের ভিতরে তাসির হয় ক্রিয়া হয় কিন্তু মুখে বললাম অন্তরে নাই আসলে অনেকাংশে দেখা যায় আমরা আলোচনা করি ওই আলোচনা অনুযায়ী আমাদের ভিতরে আমল হয় কারণেই মূলত অনেক রহমতুল্লাহ গালেবে গুমন এই তার ছেলে খুব বড় আলেম হইয়া আসছে বড় মহাদিস হয়ে আসছে বড় মুফতি হয়ে আসছে এখন হুজুর বলতেছেন বাবা থেকে বিভিন্ন আলোচনা শুনাইল শোনাবার পরে লোকদের ভিতরে কোন লড়াই কোনো ক্রিয়াও নাই তা তুমি কিছুই শব্দ নাই হুজুরা আসছেন আইসা আলোচনা করতেছেন বাবা রোজা রাখবো এতটুকু কথা বলতে দেরি পুরা মাদেশের ভিতরে মানুষের ভিতরে এমন ভাবে হালাত শুরু হয়ে গেল মানুষ হয়ে বজে গেল শিক্ষার মেয়ের অস্থির হয়ে গেল ব্যাপারটা তো কোলোচনা কোন পরিবর্তন নাই কিন্তু আপনি তো একটা জায়গা ঘটনা শুনাইছেন তাও কোন গুরুত্বপূর্ণ কোন ঘটনাই না কি ঘটনা শুনেলেন শুনেলেন যে রোজা রাখবেন দুধ বিলে দেখায় মেহনত করা লাগবে এইটা বোঝার জন্যই বাজান এই তরিকার সাথে যারাইয়া সময় দেওয়া লাগবে এই পথে না চললে এই পথের মর্ম বোঝা যায় না এই জন্য রমজান মাসে নাজেল করছেন এই রমজান মাসে কোরআনুল করিম নাজেল হওয়ার কারণে এই মাস বারো মাসের ভিতরে সম্মানিত মাস হিসেবে আল্লাহ ঘোষণা করছেন রমজান মাস সম্মানিত মাস না যে রাত্রি কে লাইলা কাদর বলা হয় কি রাত্র এই লাইলা কাদ এই মাসের ভিতরে যে কোন এক রাত্রিতে আছে কি কথা ঠিক কিনা ইমানের যে সাতাত্তরটা শাখা আছে কয় শাখা এর ভিতরে একটা অংশ হইল একটা শাখা হইল সবে কদর তালাশ করা সবে তালাশ কিন্তু একটা অংশ রোজা রাখি রাত্র তো যাইতেছে একটার পর একটা কিন্তু আমরা অনেকেই কিন্তু সবে কদরের ব্যাপারে গুরুত্ব অনেকে এখনো আসে নাই অনেকে চাইয়ে রয়েছে সাতাই সারাত্রি কি কথা কিন্তু বাজান আসলে কোন রাত্রিতে একেবারে সবে কদও এটা কিন্তু কোথাও পরিষ্কার ভাবে বলা নাই রমজান মাসের যে কোনো এক রাত্রিতে হবে কোনো সন্দেহ নাই এতে কোন সন্দেহ রাত্রিতে হওয়ার সম্ভাবনা বেশি এরপর শেষের হওয়ার বেশি। এর ভিতরে আবার সাতাইশে রাত্রি সবচেয়ে সম্ভাবনা বেশি কথা ঠিক না এই সবে কদও তালাশ করে ইমানের একটা কি অংশ হাজার মাস মানি সেই রাত্রিতে আছে কোন রাত্রিতে এই রমজান মাসের রাত্রিতে আছে বলেন কথা ঠিক কিনা জানান এই রাত্রি এত সম্মানিত কেন হইলেন বলছেন যে সবে কদর রাত্রিতে আমি কোরআনুল করিম নাজল ওই কদরের মানে সম্মানিত রাত্রিতে আমি কোরআন করিম করার কারণেই রাত্রি সম্মানিত হয়েছে রাত্রি কি হয়েছে তাহলে কোরআনুল করিমের সম্মানে এক লক্ষ বা দুই লক্ষ এই এক লক্ষ কি ছয় লক্ষ হাজার ভয়গম্বর এক লাখ বা দুই লাখ চব্বিশ হাজার ভয়গম্বর আল্লাহ রব্বুল আলমিন প্রেরণ করছেন এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত নবী হইলেন আমার নবী মোহাম্মদ কারণ কি আল্লাহ রবুল্লা আলমিন এই নবীর উপরে নজর করছে তাইলে মা সম্মানিত হইল কোরআল করিমের সম্মানে কথা ঠিক রাত্রি সম্মানিত হইল কিসের সম্মানে কোরআনুল করিমের সম্মানে নবী সম্মানিত হইল কি সম্মানে কোরআল করিম সম্মানে যেই উম্মতের উপরে কোরআল করিম আসছে নাজেল হইছে সেই উম্মত কিন্তু সমস্ত নবীদের উন্মতের ভিতরে শ্রেষ্ঠ উম্মত এই কারীম অনুযায়ী যেই ঘরটা দুনিয়ার ভিতরে চলবে আপনি তালাশ করে দেখেন সেই ঘরটা কিন্তু সমাজের ভিতরে সম্মানিত ঘর কথা ঠিক না বেঠিক সেই ঘরের ভিতরে কোরআন করিম আছে সেই ঘরটা কিন্তু সমাজের ভিতরে সম্মানিত ঘর এই কথা ঠিক দেখবেন যে সমাজের মধ্যে কোরআনুল করিম অনুযায়ী যত বাস্তবায়ন আছে সেই সমাজটাও কিন্তু সমাজের ভিতরে উন্নত এবং সম্মানিত সমাজ যে রাষ্ট্রের মধ্যে অনেকে কিন্তু নামাজ পড়ে কলেপারে রোজা রাখে কিন্তু বর্তমানে বাংলাদেশের ভিতরে প্রচলিত মানবতন্ত্র অর্থাৎ মানব রচিত গণতন্ত্র প্রচলিত যেটা কুফুরি যেটা প্রবাক ধরে আমি লিঙ্কন খ্রিস্টান এই জেকেরও করে ওদিকে হজও করে ওদিকে কপালে নামাজ পড়তে দাগও পড়ছে ডাল সৎকাও কম নাই আরে সর্বনাশ ভালো আসার আমাদের ভাব নাই কিন্তু মানব রচিত তন্ত্র যার সমস্ত ক্ষমতার মালিক জনগণ এইটা বাংলাদেশে এই বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন এইটা তারা বাস্তবায়নের জন্য চেষ্টা করে আর তার পিছনে যারা সহযোগিতা করেন এই আল্লাহ রানা আপনার নামাজের কি মূল্য আপনার রোজার কি মূল্য আপনার অন্ন এবাদতের কি মূল্য আমার বাজানদেরকে বলবো এই জন্যই দেখবেন যত অশান্তি বাংলা জমিনের ভিতরে তাম দুনিয়ার ভিতরে চলছে যে সমাজের ভিতরে কুরআনুল কারিম অনুযায়ী আল্লাহর ফজল কলমে সমাজ চলতেছে সেই সমাজটা দেখবেন দুনিয়ার ভিতরেও সমাজ সমাজ। না উদাহরণ দিয়ে বলা হয় না আর যে সমাজের ভিতরে কোরআন করিম অনুযায়ী শোয়া সেই সমাজের ভিতরে অশান্তির কিনাই শেষ নাই এই বাজান আমি যখন সলমন ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম আলহামদুলিল্লাহ প্রথম পর্যায়ে একটা অবস্থা রয়েছে আর কিছু হোক ব্যাপার এই বিশ্বাসের এক বাজারে এক বিএনপির নেতা আমাদের বিশ্বের আমাদের স্টেজে বক্তব্য রাখছিল আমার কথা উল্লেখ করিয়া সে চেয়ারম্যান হইলে কি উন্নয়ন হবে তা আমি জানি না তবে সে যদি চেয়ারম্যান হয় নামাজের সংখ্যা বাড়বে কথা বলছেন এবং আল্লাহর দেখা গেছে আমি চেয়ারম্যান হওয়ার পরে নামাজের সংখ্যা বাড়ছে না কারণ আমি যখন এলাকার উল্লেখযোগ্য লোক নিয়ে শালীর ব্যবস্থায় বসতাম তখন তারা আমার সঙ্গে থাকতো না থাকার পরে যখন নামাজের সময় হয়েছে এখন আমি যদি বলি চলেন নামাজে চলেন কি কইবি করিবি লজ্জা সরাবত যাওয়া লাগে সংখ্যা বাড়বে দেশের ভিতরে পরিচালক যদি নামাজি হয় তাহলে নামাজের সংখ্যা আজকে আফসুস মুসলমানদের কি হইল আজকেও বলি আমাদের এই ওয়ার্ডের মধ্যে কথা বুঝছে এক হিন্দু মেম্বার হয়েছে বর্তমানে সেই হিন্দু নাকি বলছিল আমি ওর সাথে আলোচনা করি নাই আমি বাইর থেকে শুনছি ওর নাকি পাঁচশোর মতো মহিলা আছে আমি এমনি মেম্বার হয়ে যাব আমি শূন্য আমি আশ্চর্য হয়ে গেলাম বলে কি এই ওয়ার্ডের ভিতরে মহিলা প্রায় পাঁচশোর মতো যদি ওই এক মাধ্যমে যদি সদস্য হয় পরিষ্কার আসছে আল্লাহ আকবার সুদের সুদের মাধ্যমে তেহাত্তুটের মতো আপনার গুনার শাখা খুলিয়া যায় পথ খুলিয়া যায় গুনার মুসলমান মা বলল কিসের নামাজ পড়ো তুমি তুমি কিসের মুসলমান দাবি করো জীবন কেন কোন মুসলমান হোস থাকতে সে সুদের কাছে যাইতে পারে না কথা ঠিক কিনা এই জন্য আমার বাজানদের পর্দা হলে মা বন্ধরকে বলবো বয়ান শুনতেছেন বয়ান করতেছি কিন্তু পরেও সুদ থেকে কি অনেক মা বন্ধুরা ফেললো অনেক আমার পুরুষরা কি ফেললো কপালপুরারা তাই শুনলি কি আর বুঝলি কি আর আমল করলি কি কপালপুরা এইজন আর আমার বাজানদের পর্দা হলে মা বন্ধকে বলবো সুদের সঙ্গে কোনো মুসলমান জড়াইয়ে থাকতে নাউজুবিল জালিক আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে হেফাজত করেন কোরআনুল করিমের সম্মানে আজকে মাস সম্মানিত হইল কোরআনুল করিমের সম্মানে রাত্রি সম্মানিত হইল নবী সম্মানিত হইল উমাস সম্মানিত হইল। যেই সমাজের বিচার থাকবে সেই সমাজ সম্মানিত হবে আপসা এই যে ইউনিয়ন আমি বারবার বলি আমি যখন চেয়ারম্যান হয়েছিলাম আলহামদুলিল্লাহ অল্প দিনের ব্যবধানে আমাদের হাত পাখের এক পুত্র চেয়ারম্যান হয়েছে কথা বলছে সেখানে চেয়ারম্যান হওয়ার পরে এই শুনিয়ে এই যে কয়েকদিন আগে আমি সফল বলতেছে হুজুর পুরা কয়েক ভিতরে ঘোষণা দিয়েছে এবং মেডেল পাইছে আমাদের হাত পাখা প্রতীক ফার্স্ট সর্বদিক থেকে কথা বোঝেন কই দিস হিন্দুরা ঠেই এখন আমাকে সমর্থন করে হাত পাকা পুরো থেকে ইসলামের পক্ষের লোক সে আমাদেরকে এইরকম ভাবে দেখাইতেও পারলাম না আফসুস ভিতরে রইয়ই গেল আপনাদের মনে আছে কথা ইসলাম জিনিসটা কি দেখাইতেও পারলাম না বুঝাইতেও পারলাম না শুনাইতেও পারলাম না আল্লা রী কোরআন করছেন কিসের জন্য এই মানুষদেরকে কোরআন হেদায়তের পথ দেখাইবে সবাই জোরে বলেন কোরআলুল করিমে হেদায়তের পথ দেখাইবেশা সিদ্ধানা আল্লাহর হাবিবের চরিত্রিম এর বাস্তব নমুনা শুনছি কিন্তু আব্বাজার রহমাতুল্লা বলছিলেন আপনারা জানি মনে আছে কিনা যে যখন আমরা কোরআন করিম পড়তাম পড়ার সঙ্গে সঙ্গে কোরআন করিম যেই পড়তাম হাদিস শুনতাম সাড়ে তিন এক বডির ভিতরে ফিট করতাম এক আমলের ব্যাপারে একজনের হুজুর এইটা তো না। আমল ফিট করতাম পরে তালাশ করে দেখা গেল ওইটা সোন প্রমাণিত কথা বোঝেন নাই আমার বাজানদেরকে বলবো হে দীপ যাইতেছে মানুষের ইমান তো ততই দুর্বল হইতেছে কথা ঠিক কিনা বর্তমানে দুনিয়ার মোহ লোভ তত মানুষের বাড়তেছে আহাই শেষ নাই আহাই কি নাই শেষ নাই শেষ হবেও না আমার আব্বাদের একটা উদাহরণ দিয়ে পাশে বলতে। পারবেন বাজান তামীদের সবচেয়ে বড় ধনী সেও কি কিন্তু কোনোদিন বলে নাই যে আমার সম্পদ আর লাগবে না বাংলাদেশের বড় ধনীও বলে নাই আমার সম্পদ আর লাগবে না এরকম ভাবে দেখবেন এলাকা ভিত্তিক বড় ধনী দেখবেন তার কোনো মানে মা বোনদেরকে বলবো বাজান তালিম তোর বি আসছে পুরানোর কালিম অনুযায়ী এখানে শুনবেন শিখবেন সেই অনুযায়ী নিজের ভিতরে আমল ফিট করবেন কি আল্লাহ নিহত করতে পারি না পর্দা হলে মা করেন আল্লাহ কবুল করু আল্লাহ এই করার দায়িত্ব আমাদের গন্তব্যে পৌঁছিয়া দেবে এই জন্যই আল্লাহর অলিরা বলতেন তোকে মানত বুজুর্গ কি না বান খুদা আল্লা রক্তি দান করবো এই কথা ঠিক না তাই নিয়ত তো আমরা করলে কোনো দোষ আছে আর মনে মধ্যে বই গেলে খুদুর খুদুর করে যে এখন যদি নিহে করি এখন অল্প বয়স যদি নাউজা হইয়াও যায় আবার মাওলার কাছে আল্লাহ মা আবার মাত্র এই আবার যদি গুনা হইয়া যায় এবার এটা ভুলুক্রমে কি কারণে ভুলুক্রমে ইচ্ছা করিয়া না আমি যে শরীর কিন্তু দুইটা জিনিস মিল্লা হয় রু এই শরীর রু এই দুইটা মিললে কিন্তু নাম ওই আব্দুল করিম রেজাউল করিম এই এলাকা ভিত্তিক ডাক্তারের পরামর্শ নেয় সেখানে ডাক্তার যদি বলে সর্বনাশ আপনার এখানে হবে না বরিশাল যান বরিশাল ডাক্তার বলে এখানে হবে না ঢাকা যান ঢাকার ডাক্তার বলে বাংলাদেশ হবে না বিদেশে যান এরপরেও দেখবেন মানুষ কিন্তু পাগল পারা হইয়া জাগা জমিন বিক্রি কইরা ঘর বাড়ি বিক্রি করিয়া তারপর না হবে না আর এই রোগ শরীরের হইছে চিকিৎসাটা শূন্য এটা কি যদি এরপরে আল্লাহর বাল্লা দুনিয়া থেকে বিদায় হয় থেকে জায়গা পরিবর্তন করছে কিন্তু খুদা না খাস্তা কেউ যদি রুহের রোগ নিয়ে দুনিয়ার থেকে বিদায় দিয়ে কবরে যায় তার জাহান্নাম ছাড়া উপায় না এই জন্য রুহের চিকিৎসা করা ফর রুহের চিকিৎসা কি মুখ খুললে বলেন গুরুত্ব পারুক চিকিৎসা করা ফরস কথা বুঝলেন এই আল্লাহ রব্বুল আলমীর গুরুত্ব বোঝাবার জন্য সুরার ভিতরে প্রায় নয়টা কসম করার পরে বলছেন যারা আত্মাকে পবিত্র করতে পারবে তারাই নাজার পেয়ে যান না আল্লাহর আল্লাহ রাবুল আলমীর কসম ছাড়া কোন যদি কথা বলতেন সেই কথার গুরুত্ব কি কোনো কম ছিল আসতে শুনতে পারি না সেই কথা কি কোনো গুরুত্ব কম ছিল আল্লাহ করলেন কেন আবাজার একটা উদাহরণ দিয়ে বলতেন যে বাপ সন্তানকে বলে বাবা এই রাস্তায় বাঘ আছে কিন্তু ছেলের দিকে ঝোঁক যাইবি তখন বাবা কিন্তু ছেলের কাছে কসম করে বাজান আমি খোদার কসম করে বলছি এই রাস্তায় যাইও না এই রাস্তায় কিন্তু আমি বাগ দেখে করলো কি কারণে মহবতের কারণে কি কারণে আল্লাহ রব আলমের বন্দাবান মহব্বত করে কি পরিমাণ বাপ মা যত মহব্বত করে তা হাজার লক্ষ গুণ বেশি যারা আত্মাকে পবিত্র করতে পারবা তারা নাজাব পাইয়া জানলাতে বুঝাইতে পারব এখন আত্মা পবিত্রটা কি বাজায় এই আত্মা পবিত্র বলা হয়েছিল উল্লেখযোগ্য দশটা রোগ তার ভিতরে বড় রোগটার ভিতরে আসছে বেশ ঘেরা নয় বাজানদেরকে বলবো এই তাকাব্বরি দূর করা লাগবে আর একটা রোগের নাম হলো হিংসা হিংসা আর একটা রোগের নাম কি হিংসা কাকে বলে উন্নতি পাঁচজন বাপ মায়ের পোলা আছে পাঁচ বউ ঘরে আসছে পাঁচ বউ এক পোলার বউ আরেক পোলার বউ অর্থাৎ বউ বৌ জাল জাল করে কি কয় মুসাফির হিংসা কথা ঠিক না আবার আলেমে আলেমে হিংসা হয় মুফতি হিংসা হয় কথা কয়না কি কথা ঠিক যেই বাতি আমার মাওলা জ্বালাবে ওই বাতি নিববার শক্তি দুনিয়ার কোন মানুষের আছে বলেন না আছে কি আমার আব্বাস আল্লাহ বাস্তবে একটা উদাহরণ দিয়ে বলতেন আমার নানাজান ছিলেন আমার দাদা যান নাকি আমার আব্বার নানা বাড়ি এই রেসিবি এই কর্নারি কথা আমার দাদার মোহাম্মতুল্লাহিয়ালাই তার মামা তবু দাদাজান বিবাহ করছিলেন তখন দাদু একাই ছিল এই বিবাহ করার পরে দাদা জান তো এখানে থাকতেন বুঝলেন তো বিভিন্ন ধরনের এই ধরনের কিছু থাকতো এলাকার ভিতরে ওই এক মুরু পিয়া ছিল তার কাছে আমরা কেসা শুনতাম গরু কান্দুর ভিতরে উঠে লুই রিটু বড় বড় এইগুলা এখানে ছিল দাদা জান রহমাতুল্লাহ আলাই এই যে যান নামে মাদ্রাসা হাসান তিনি বরকত বাড়াইতে বেড়াইতে এখন তো আল্লাহ রাবুল আলম তাকে একটু সম্মান বাড়াইতে আছে এখন একটু আস্তে আস্তে উপরে উঠতেছে এখন এই আশেপাশের কিছু এলাকার লোক হিংসা সহ্য করতে পারে এই ক্যামনে দোমান জালার কোন শেষ নাই এমন জ্বালান জালাই কথা বোঝেন নাই তখন বলছিলেন যে আপনি এত অস্থির হন কেন আপনি বসা ছিলেন আল্লাহ রাবুল আলমিন আপনার একটু ইজ্জত বাড়াই একটু উপরে উঠেছে আল্লা রবুল্লা আলমী যখন একটু উপরে উঠেছি এখন তো আর কান্দা পায় না পাইছে কোমর আর কোমর ধর্ষ এখন এখন তো আল্লাহ রাবুল আপনাকে আরেকটু উঠেছে এখন কোমরও পায় না এখন পাইছে পাওয়ার দোষ ওই বাতি নিবাবার শক্তি বরঞ্চ যার ভিতরে হিংসা থাকবে ওই হিংসার আগুনে নিজে জৈন্য ওর কিচ্ছু কোন কাজ ভালো লাগবে না এই অমুক এরকম উঠতে গেলো অমুক এরকম হয়ে গেল এরকম বিভিন্ন কায়দা কায় বিভিন্ন কায়দায় এরকম ভাবে হিংসার কি দিং কিন্তু হাদিসের ভিতরে আসছে না আল্লাহ আলহিম বলছেন যার বিচারে হিংসা থাকবে তার নেকিগুলো এইভাবে ধ্বংস হয়ে যাবে যেরকম নাকি বোঝাই কৃতুল তার সমস্ত নেকিগুলো ওই হিংসার আগুনে জ্বালাইয়া আগুন আমার খালি করে দেবে লাভ ওই বিকি কি লাভটা হইল। তোমার কোনো লাভই তো হয় নাই বরচ তুমি ওই হিংসের আগুনে জ্বলছ আবার তোমার আমল নাম নেই ওই বাতি যেবার শক্তি কারণ আর গরিবের এক ছেলে একই ক্লাসে পড়ে আর জমিদারের ছেলে তো আল্লাহ মেয়েদা ভালো পড়াশোনা খুব ভালো পারিলে এখন তো তার ওই যে ছেলে ওর ব্রে একটা ভালোবাস ছেলেটা ওদি এত সুন্দর পড়া পারে তখন জমিদারের ভিতরে হিংসা হিসেবে কি আমার ভোলা পারে না ওই সদ্য নদ্যের ভোলাই পারে এ তাই পাললে কাজ কি পরীক্ষায় পাশ করবে পরীক্ষা সহ্য করতে পারে না পরীক্ষায় তো পাশ ছেলে ফার্স্ট হয়েছে এখন তাই জমিতে আমি কইলেন বলে কিছু পারবে না গরিবের দেয় কই এটা দিয়ে ফার্স্ট হইস এখন ফার্স্ট হইলে কাজ হইবে কি চাকরি হইবে না ভালো ফলাফল করছে যদি পরীক্ষায় ইন্টারভিউ দেয় কোনো চাকরির জন্য কি সেখানে চাকরি পাবে না এখন সে তো চাকরিও পাইছে এখন জমিদার কইলেন কি চাকরি পাইবে না কই ভালো চাকরি তো পাইছে মানি ও মনে সহ্যই করতে পারে না যে একটু উন্নতি এর নাম হলো হিংসা হিংসা থাকলে সমস্ত নাকি কি হয়ে যাবে বলেন শেষ হয়ে যাবে কি হয়ে যাইবে তাহলে হিংসা করিয়ার নিজের কোনো উন্নতি আসে বরং সে আরো কষ্ট হইবে আর কি হইবে বরঞ্চ নিজের একজনের শুকুর গুজার বন্ধা যে না কি সুক্রিয়া আদায় করবে আল্লাহ রব্বুল আলমিন দেখবে তার মিতরে শান্তি দুনিয়াতেও দান করবে আখেরাতেও সম্পাদানা এই জন্য হিংসা अंतर दूर कराई रखे ये क्योंकि एक मार्मक व्यधि एक अंतर एक रोग এই হিংসার কারণেই কিন্তু যত খুনা খুনি যত মারামারি যত বাজাবাজি এই জন্য বাজানদেরকে বলবো পর্দা হলে মা বন্ধ বাজার হিংসা করে কোন লাভ নাই বাতি আমার মাওলা জ্বালাবে ওই বাতি নিববার শক্তি কারণ এই হিংসা একটা অন্তরের রোগ দূর করা লাগবে আর একটা রোগের নাম কি এর ভিতরে একটা ঔষধ হইলো যার ব্যাপারে হিংসা হয় তার প্রশংসা বেশি বেশি করা লাগবে কি করা লাগবে মুখে আসতে চায় না কিন্তু পারবেন না পারলে তো ধ্বংস কি কথা কান না কা জোর করে প্রশংসা করতেই মুখটা আইতে চায় না কিন্তু জোর করিয়ে হইবে কইতে হইবে যে এই একটা না রোগ এই দূর করার ঔষধ এই দূর করার কি ঔষধ এইবার টাকাপুরির ব্যাপারে এবং হিংসার ব্যাপারে সালাম দ্রোটাই আছে এই তাক ব্যাপারে বিশেষ করে তাইলে আল্লাহ রহমত আস্তে আস্তে এই হিংসা কি হয়ে যাবে কুমলে যাইবে আর সাথে সাথে আল্লাহ কাছে দোয়া করতে হইবে আর মাওলার কাছে বলতে বাবুত গো ফুল কালাম আপনার হাতে দয়া মায় করে আপনি আমার অন্তর থেকে দ্রব দূর করে কি বলেন কথা ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামী তৌফিক দিলি আল্লাহর ফজল এরকম দূর পেয়ে যাবে এটা দূর করা লাগবে কি লাগবে না তার একটা ঔষধ বেশি বেশি আল্লাহর আবাজার রহমানের ভিতরে একবার যদি আল্লাহর জেকের সিনার ভিতরে আগুন ধরাইয়া দাও ওই মাওলার জেকের আগুনে কোথায় হিংসা কোথায় রিয়া এই মিয়া কোথায় যাদের ভিতরে আল্লাহের নাই ওদের অন্তরের রোগ গুলা কিন্তু দূর হইতে দেখা যায় না আমরা বহু পরীক্ষা করি নাই আর নাই। তাইলে তাইলে তুমি এই যে যার ভিতর আল্লাহ জেকের নাই তার ভিতরে দেখা যায় রোগ গুলো দূর হইতে দেখা যায় না আল্লাহ রসুল সাল্লাম বলছেন আল্লাহ রব আলামিন বলছেন আল্লাহর অলিরা বলছেন এমন কোনো আল্লাহ উল্লি যদি থেকে যায় নাই যারা বেশি বেশি আল্লাহর আছে কেয়ার করে না আল্লা বেশি বেশি করা লাগবে তাহলে আল্লাহ পরিষ্কার করা যন্ত্র আছে তোমার কলমের ভিতরে অন্তরের ভিতরে এই বিভিন্ন এই ঝামেলা জামেলার কারণে গুনার কারণে অন্তর কি হইছে দাগ পড়ছে জং পড়ছে রোগ এই রোগ পরিষ্কার বাংলাদেশের ভিতরে হারে আফসুস আজকে দেখেন কালকেও পত্রিকার ভিতরে দেখলাম বর্তমানে একদল ওরা বলে কি জানি নাম দেশে ভুললে গেছি আমি এই না না ওই যে যে বর্তমানে ওলামাই তাদের ব্যাপারে ওরা মন্তব্য করছে আমরা নাকি অন্ধ বিশ্বাসী ধর্মান্ধ হ্যাঁ আর না ওলাম ধর্ম আমরা ধর্মান্ধ না ও জুবিলাম মানে একটারও দাঁড়ি নাই মোস নাই নামাজ নাই রোজা নাই হারামিতে চব্বিশ ঘন্টা বলতে গেলে লিপ্ত মদে লিপ্ত বিভিন্ন শয়তানিতে লিপ্ত হ্যাঁ বলে ধর্ম সম্পর্কে অভিজ্ঞ আমরা অন্ধ ই একই লাগে বইয়ে বইয়া অবস্থান করে আর সেখানে এই ওলামাই কেলামদের বিরুদ্ধে বসে বসে কথা বলে এই বাংলাদেশের মধ্যে আজকে যেই কথা বলতে চাইছিলাম বাজান দেখেন বাংলাদেশ অবস্থান করে তারা জেলদা আর যাদের ভিতরে আল্লাহর জেকের নাই ওরা হইলো মুরদা ওরা মরা মরা ওরা কি এই বর্তমানে দেখেন এদের বিরুদ্ধে তেমন একটা দেখবেন অনেকে কথা নাই এই আছে এই বর্তমানে যে অনেকে দাওয়াতি কাফেলা ওই তাবলি জামাত নাম নাম দে এই অমুক অমুক বিভিন্ন ইসলামের নামে দলে নাম নাম দেয়া একদিনও পেপার পত্রে দেখলাম না এদের বিরুদ্ধে জামাতের পক্ষ থেকে একটা কথা এই অমুক ইসলামের পক্ষের দল থেকে একটা কথা কি কথা কান্না আছে তাই যদি কথা নাই থাকে তা আমার বাজামদেরকে বলবো কিন্তু দেখবেন যখন একসাইন আল্লাহর বন্ধবেন যেটা আল্লাহ জেকের করে করতে দেয় না এই তালিম করতে দেয় না এইরকম একটা ছেলে বলতেছিল কালকে আমার কাছে হুজু আমার সাসার আওয়ামী লীগ হুজুর ওদিকে তিনশি হ্যা ইসলামের পক্ষে ভোট দিছে দুই তিনশি না কথা বুঝলেন না ওদিকে সাল লাগাই লাগাইবে ওদিকে এখন ভোট দেয় পক্ষে এই আপনার এই যে বিশ্ব আমি সাদ সাহের নাম শুনছেন কথা কন না তার ব্যাপারে ভারত তাম দুনিয়ার ভিতরে যেখানে সবচেয়ে এলএমের মার্কাস সেই মার্কাস থেকে তার ব্যাপারে ফতুয়া দেশে বোমরা কি এই দেশালা তার থেকে কি উঠানো হয়েছে দেহবন্ত উঠানো হয়েছে দেহবন্ত উঠানো হয় নাই কালে কি দেহবন্ধের ফটুয়া মানবো না কার ফতু মানবো তখন এই সাজ সাপ বলতেছেন যে মুসা আলাই সালাম যে হারুল আল্লাহামকে রাইখে গেছেন এইটা সে ভুল করছে না ঠিক হয় জোরে বলেন নাউজ কথা না। কি করে মাদ্রাসায় পড়ায় এরা মাদ্রাসায় পড়ানোর পরে যদি বেতন নেয় এই বেতন নিলে এরছে নাকি যারা বেশি এই একটা পয়েন্ট কি কথা বুঝছে এর বাংলাদেশে ওলামাই কেলাম তামিগুলো ওলামাই করাম ভেস দেয় আর যাইবে কথা যাইবে রকম আরো অনেকগুলো পয়েন্ট তার আরেকটা কি এই বিভিন্ন কথাবার্তার মাধ্যমে দারুল দেওয়ান যাও হের মূল কথা হইলে যে তামা দারুল দেওয়ান ভারত সবচেয়ে বড় বড় তার কাছে দিয়ে যে আপনি এই যে কথাগুলো বলছেন করণ এবং হাদিস অনুযায়ী আপনি তো ইসলামের বিচারে থাকেন না আমি মুসলমান থাকবেন না আপনি এর থেকে রুজু করবেন কিরা। কিন্তু কোনো উত্তর তো আসেই নাই এরকম বারবার বারবার বারবার এরকম দেওয়ার পরেও আমার নাই এরকম স্মৃতি আদান প্রদানের পরে তারপর তারা ইসলামকে হেফাজতের জন্য দিনকে টিকিয়ে রাখার জন্য নিষ্কুরুষ করার জন্য তখন বাধ্য হইয়া ওলামা ইকরাম ফতুয়া দিতে বাধ্য হইস সেই ফতুয়ার পরে তখন তার একটা রুজুনামা ওখানে তিনি বলতেছেন দেওয়ান আমার মোহতারিসুর কাছে যে আপনি ফতুয়া কার ব্যাপারে উঠেছে সে যে চিঠি লাগছে এই দুই তিন দিন আগেও সে হুবাহু ওই কথাগুলো আবারও বলছে চক্রের দালাল এরা ইসলামকে কলঙ্কিত করার জন্য সারা বাংলাদেশের উল্লেখযোগ্য চল্লিশ জন ওলামাই খেলাম সারা বাংলাদেশ ছেড়ে বলা হয় তারা ডাইরেক্ট বলছেন তাকে বাংলাদেশে আনা যাবে না কিন্তু ওই ওই ইহুদিনাসের খ্রিস্টানদের দালালরা তারা তাকে বাংলাদেশে আইনা বাংলাদেশে ওলামাই কেলামদের মাথা এবং তাদের গোলা কেইটা অপমান করছে ইসলামকে ধ্বংস করছে আমরা পরিষ্কার বলছি যতক্ষণ পর্যন্ত এই যারা নাকি না করবে না আমির মানা হয় তাহলে আমরা পরিষ্কার বললাম এই তাবলিক যারা এর ভিতরে থাকবে তারা হকের মধ্যে নাই বাজান। মারাত্মক ব্যাপার কারণ ইয়াহুদ্দিন আসার খ্রিস্টান সহ এই এরা কিন্তু বিভিন্ন কায়দায় কায়দায় এই বিভিন্ন মুসলমানদের ইমান ধ্বংস করার জন্য ঋণে প্রক্রিয়ার চেষ্টা করছে জোরে বলে কথা ঠিক না এই দেখবেনা যখন আল্লাহর বন্দুবান শুরু করিয়ে দেয় ওই আল্লাহর বন্দাবান্ধীর মিতার শয়তান থাকতে আল্লাহর জেকের সহ্য করতে পারে না শয়তান কে সহ্য করতে পারেনা আরে আফসুস কত আফসুস আর তোমার বন্ধু তোমার যে বন্ধুর তোমার অন্তরে ভিতরে বন্ধুর নামটা একটা গাড়ি গেছে এই নামটা যদি বারবার অন্য জায়গায় আলোচনা হয় তখন সেই বন্ধুর নামটা যে বলে যে বলে আর তুমি মাওলাকে মহাব্বত করো আর মাওলার নাম লইলে তুমি সহ্য করতে পারো না তুমি মনে রেখো তোমার সে জালের দূরিয়া থাকতে পারে না কে দখল করছে কারণ সহ্য করতে পারে না আর তুমি যেহেতু আল্লাহর সহ্য করতে পারো না বাজানদেরকে বলবো তাহলে মা বন্ধের কে বলবো আল্লাহর জেকের মাধ্যমে রোগগুলো অন্তর থেকে দূর হয় এই কথা ঠিক নেই আল্লাহর করবে করবেন হ্যাঁ আল্লাহ তো অভিজ্ঞান করুন তিনি একজন তরিকার মুরুম কথা বোঝেন নাই তিনিও কিন্তু আমাদের এই সিলসেলারি একজন পিঠ তিনি যে তাবনিক রেখে গেছেন সেই তাবলিক এখনো ঠিক না কিন্তু যা মনে কর তা করবে আর বই সে বইশে এক বস এইসব পাগলাম চলবে না কারণ হাদিসের ভিতরে আসছে আচ্ছা এ হক দেখ সই না বুঝা যে সুপ থাকবে আল্লাহর সুন্দর গঙ্গা শয়তা এই জন্য আব্বাজান রহমাতুল্লা আর কিন্তু আখরাস সে হলো গঙ্গা শান আমাকে গঙ্গা শয়তান তা যদি গঙ্গা শয়তাল যদি নাই বলেন তাহলে আমার হক কথা বলা লাগবে হারাম হালালের তমিজটা কি পার্থক্য কিভাবে করছেন গোলাম সির আজাদ করছিল গোলামকে বলছিল মাঝে মাঝে খাদ্য নিয়ে আসতে পারে নিয়ে এসো গোলাম তো বিভিন্ন সময় খাদ্য নিয়ে আসে জিজ্ঞাসা করিয়া তারপর তিনি খাইতেন একদিন হঠাৎ পেটেও বড় ক্ষুধা তখন গোলামিজ্ঞাস হুজুর আপনি বাবা তুমি তো অন্যান্য অন্য সময় হালাল উপায় কামাই করো এই খাইয়ে ফেলছি আমার পেটেও বড় ক্ষুদা বলো বাবা তুমি কিভাবে কামাই তখন আবু অকু দিকে আল্লাহ বলতেছেন যে হুজুর আমি যখন কাফের ছিলাম সেই খাদ্য এই তখন আবু বখর সতির আল্লাহ বলেন ইঙ্গান বাবা তুমি কি করছো তুমি সর্বনাশ করছো মাধ্যমে তদবির করার কামাই সম্পূর্ণ হারা আঙ্গুল দেওয়া শুরু করছে বমি করে ফালাইবে হজমইতে দেবে না কারণ কেমন ইমান ছিল কেমন বিশ্বাস ছিল কেমন পরকালে বিশ্বাস ছিল আল্লাহ একবার তারপরে যদি মারাও যাই তারপরে খাদ্য আমি পেটের ভিতরে হজম হইতে আমি দেব তখন লোকেরা বলে হুজুর আপনি তো না খাইছেন আল্লাহ তো না না খেলে মাফ করিয়ে দেবে তখন তিনি বলতেছেন সাথীরা হই তোমরা আমাকে চেষ্টা করতে দাও ওই খাদ্য আমি হজমই তো দেবো না কারণ আমার হালার হারাম মাল আমার ভিতরে মিলে যাবে আমি চেষ্টা করব হ্যাঁ আমি যদি মারাও যাই আমি দুনিয়া থেকে বিদায় হইয়া তারপর দুনিয়া থেকে সারদ বরণ করে চলে যাবো খাদ্য হজম আগে তখন লোকেরা বলে হুজুর প্যাট বইয়ে পানি খেল প্যাট বইয়ে পানি খাইলে গলায় আঙ্গুল দেবে আঙ্গুলের সঙ্গে বমি আসবে বমি হয়ে গেলে আপনার খাদ্য বের খেয়ে কথা শুনছি আগে তো দাওয়াত আগে তো আপনার দোয়া কবুল হইতো এরকম কিছু আল্লাহ ছিল না তখন তিনি খুব বিপদে এই গ্রুপ লইয়া যে কেম নে এদের থেকে বাস পেই দোয়া করলেই বিপদে না সুন্দর মতো হারাম খাওয়াইছে মানে ওই খাদ্যের ভিতর হালাল নাই হারাম খাওয়াইয়া তখন সুক্রিয়া আলহামদুলিল্লাহ মাবুদ একটা চিন্তা করে আপনি কারণ এদেরকে নিয়ে খুব বড় টেনশনে আসি কারণ এরা জকরে দোয়া করতো দোয়া কবুল হইতো কিন্তু এখন আমার আর ভয় নাই যত দোয়া করবে আর আমার চিন্তা নাই কি বাংলা বোঝেন কিছু হ্যাঁ অনেকে তো বোঝে না অনেকে তো বাজান এই যে দেখেন হারাম এই যে সুত দশ দেহাম দিয়ে যদি আপনি একটা জামা কেনেন এক দেহাম যদি ওর ভিতরে হারামে আপনি ওই জামা দিয়ে নামাজ পড়বেন আপনি এবাদত করবেন পোশাক পরবেন ওই ওই পোশাক দিয়ে এবাদত হবে না কথা বাংলা বোঝেন এবাদত কবুল হওয়ার জন্য হারাম থেকে মুক্ত হওয়া লাগবে অনেকে কিন্তু দান সৎকা করে দেখবেন সরকারি দল করে বিভিন্ন ঘুষ খায় সুত খায় আজাব আরো বাড়বে কথা ওই হারাম মাল দিয়ে তুমি যদি দান করো তাহলে তোমার সব তো দূরের কথা বরং তোমার আজাব গুণা আরো বাড়বে আল্লাহ মাফ করিয়ে দেবে কিন্তু তারপরে তিনি থেকে ইমতিয়াজ করছেন প্রসেস করছেন ওর থেকে বাঁচছেন এবং হারাম হারা তভিজ করার জন্য দেখেন একটা গেছে আমরা অনেকে দেখা যায় আলেমাসি অনেকে সব মনে মুজাহিদ আলহামদুলিল্লাহ আছে পুরানো আছে দরবেশ কিন্তু ওদিকে ওদিকে দরবেশ লাফালাফি করে ওদিকে একটু হাতিয়ে খাওয়া একটু একটু সুন্দর মধ্যে পক্ষে সুন্দর কথা কেউ এইটা এবং গোষ্ঠ তৈরি হবে আল্লাহ রসুলাম বলছেন তার জায়গা হান্ন সারা হবে না অনেক ছাত্র দেখা যায় উস্তাদ দেখা যায় ওই ছাত্রকে পুসিং করিয়া এইবার এক নাস্তা নাই। আছে না পড়াইটি আছে না অনেক কিন্তু বিভিন্ন কথা ঠিক না বে ঠিক তারাও সে শিখাই দিয়ে তারপর তাদের থেকে এইটা আদায় করা যায় সুরা না না যায় সুরা জোরে বলেন কথা ঠিক না ঠিক কিন্তু বাজার তারা কিভাবে এটা ইন্স করছেন কিভাবে পরেজ করছেন এটা কিভাবে পাচ্ছেন এদের ইতিহাস বললে দেখবেন জীবন থাকতে হুশ থাকতে কখনই তারা হারামের কাছে যায় না কারণ তারা আখেরা বিশ্বাস করছে তার কেয়ামত বিশ্বাস করছে আপনার অন্যান্য পরে আর একটা ফরজ হইলো হালাল রেজেক কামাই করা ঠিক কিনা এই জন্য হালাল রেজেক খাওয়া এইটা কিন্তু সবসময় লক্ষ্য রাখবেন হালালে কিন্তু তুষ্টি বাজার এই হালা হারামের ভিতরে আরাম নাই আর হারামের ভিতরে কি নাই আরাম নাই হালালের ভিতারে আরাম আসছে এইটা চলেন না বসবেন আগে আহাই কিন্তু শেষ নাই হারামে নজর খুঁজেন না আল্লাহ আমাদের সকলকে এই অন্তরের রোগগুলা হারাম থেকে বাইসা মাওলার মহাব্বত ভয় ভিতরে পয়দা কইরা রমজান মাসের সমস্ত বরকত নসিব কইরা আল্লাহজন আমাদের দুনিয়া থেকে বিদায় দেন এবং পুরোপুরি মোমেন হিসেবে যাইতে পারি আল্লাহ তো দান করেন আল্লাহ তাকে দেখেন আজকের রমজান মাসের নবম দিন যাইতে আসে আজকের অহমাতে নবম দিন যা মা বস জানি না তোমার কখনো রহমাত পাইলাম কিনা এই রমজাম্বের সমস্ত আপনি আমাদেরকে নাসিম করেন আমরা হাত খুশি জানি না অন্ধকার আমাদের দিকে চাইয়ার আপনার হাতে আপনি আমাদের কবকে আপনার মুখে কই রাজ করেন অন্তরের রোগগুলো আপনি দূর করে দেন্লা আপনার মহব্বত আপনার প্রিয় মরশালি আন্দুলিল্লা রবি